এইখ বাংলায় কিছু গড় কথা বলব আপনাদের আপনারা সকলে জানেন চৈতন্য মহাপ্রভু খেয়ে আছে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবস্থা করেছে সেজন্য সেই পশ্চিমবঙ্গ বিশেষ করে এই গৌরমন্ডল ভূমি সেটা নবদ্বীপ সেই এলাকায় সেটা বিশেষ করে ধন্য এবং যাদের শ্রদ্ধা আছে চরণে তার ও ধন্য আছে তো অনেকে জানেন না চৈতন্য মহাপ্রভু খেয় আছে না অনেকে চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছে কিন্তু তারা মনে করে যে ভক্ত ছিলেন কিন্তু যে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্ন অনেকে জানে না বুঝেনা তো আপনাদের ভাগ্যা আছে যে আপনাদের সংস্কৃতিতে চৈতন্য মহাপ্রভুর প্রবিত হরিকৃষ্ণ সংকীর আছে সেটা আপনাদের সংস্কৃতির মূল তো আপনারা করুন এবং অনদেহ শিখুন এইভাবেই আপনার জীবন সম্পূর্ণভাবে আনন্দময় হবে প্রেময় হবে এবং আপনারা চৈতন্য মহাপ্রভুর পূর্ণ কৃপা লাভ কর